সমিল্লাহিম আলহামদুলিল প্রশ্ন করেছেন এক ভাই বাংলাদেশ থেকে বলছেন আসসালাম রহমতুল্লাহ সমানিত শেখ আমি বাংলাদেশ থেকে বলছি আমাদের এখানে আহলেদ ইস মাদার জনৈক শিক্ষক সালাফিদেরকে মাদখালী বলে গালি দোফিদেরকে মাদখালী বলে গালি দে যখন বলা হয় জসিমতুর রহমান একজন খারেজি আর এসব বলে লোকদেরকে সতর্ক করা হয় তখন তিনি সতর্ককারী ভাইদেরকে মাদী বলে গালি আর তিনি লোকদের মধ্যে এবং ছাত্রদের মধ্যে শেখ বলেন শেখ রাবি নাকি সেইখানে বাজ আল আলবানী ও শেখ ও সাইমিনদের আমলে ভালো ছিলেন কিন্তু পরবর্তীতে তার অবস্থার পরিবর্তন হয়েছে তিনি চরমপন্থী হয়ে গেছেন সম্মানিত ওস্তাদ আপনি যদি এই সংশয়ের জবাব দিয়ে আমাদেরকে উপকৃত করতেন তাহলে খুব ভালো এবং শেখ রবি বিনিয়দ খালি নিন্দা করে তার সম্পর্কে বলবেন বা এই মানহাজের যারা সালাফিদেরকে মাদখালী বলে কটাক্ষ করে তাদের সম্পর্কে জানতে চেয়েছেন তাদের সম্পর্কে জানার জন্য বলব তিনটি দলের কথা বলবো। তিনটি গুমহরা দলের কথা বলব একটি গুমহরা দল হচ্ছে যারা ধার্মিক মুসলিমদেরকে গালি দেয় মূলবাদী বলে কি বলে গেল যাই মূলবাদী টাকনার উপর যদি কাপড় থাকে দাড়ি থাকে আর যদি আপনি পাঁচ অক্টো সলা আদায় করেন ধর্মের দিনের কথা বলেন ইসলামের কথা বলেন ইসলাম চর্চা করেন তো নাম কি দেয় মূলবাদী सदृशता रही दल गुमरा रही तारी जीवन जापन करेदात मुक्त जीवन जापन करी तरह के वाह गए गाल क्या हईल मौल ग मदखाली तीन टी गा मदखाली गाल। गाली दे तरह सदृश तो रही है এখন মূলবাদী বলে গালি দেয় কারা মূলবাদী বলে মুসলিম ধর্মিক মুসলিমদেরকে যারা গালি দেয় তারা দুই শ্রেণীর আছে এক শ্রেণী হচ্ছে বিজাতি অ মুসলিম কাফের যারা ইসলামকে বরদাস্ত করতে পারে না তারা মুসলিমদেরকে কি বলে মূলবাদী বলে গাল দেয় আরেক দল আছে যারা মূলবাদী বলে গাল তার আমাদের ঘরের শত্রু ঘরের মূর্খ मुसलिम जरूर अंतर्भुक्त मुसलिम सन्तान क्यों बेदीन लिखा पढ़ा दुनिया इसलम सम्पर्क नासिक आज नास्तिका सेकुलर आज नास्तिक नाओ ना धार्मिक मुस्लिम देर की बोले? যারাই গাল দিয়েছে মূলবাদী মানে যারা মূলে বিশ্বাসী তা মূলে বিশ্বাসী আমরা নকলে বিশ্বাসী নয় আসল নকল এই আরবিতে মৌলবাদী কি বলা হচ্ছে অসুলি আমরা আসল বলা আর এই घर कि मध्य किरान करबुल आलमी विभ्रांत गुमराह तेजा दुई भागे भाग कर তারা গাল দেয় তো বলবো জালেম সে নাস্তিক না হয় সে ইসলামের প্রতি তার আস্থা ভরসা ওই রকম নেই বিশ্বাস নেই নামে মুসলিম ইসলামের কোনো কিছুই সে পরবাহ করে না এই রকম আর না হলে ইসলাম সম্পর্কে কিছুই যায় না যার ফলে কিন্তু রাখে না ইসলাম সম্পর্কে যার ফলে ধর্মিক মুসলিমদেরকে দিনদার মুসলিমদেরকে কি বলে মূলবাদী বলে হয় জালেম না হয় জাহেল হয়ে গেল তাহলে দ্বিতীয় গালি হচ্ছে ওহাবি গালি এই ওয়াহি গালি কে দিয়েছে এখানে দুই শ্রেণী লোক দিয়েছে ঘরের দুঃশন দিয়েছে আর বাইরের দুঃশন দিয়েছে বাইরে দুশ্মন ভারতে যখন স্বাধীনতা আন্দোলন চলছিল ইংরেজদের থেকে তখন ব্রিটিশরা দেখলো যে স্বাধীনতা আন্দোলন আমাদের আন্দোলন চালাচ্ছে দেশ স্বাধীন তারা সবগুলি কিন্তু আহলুল হাদিস আলি হাদিস চালাদি টাকা কাপড় পরে রফায় করে সলাত আদি করে আমিন জরি বলে এরাই আগের আগে মানে অগ্রণী ভূমিকা পালন করছে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধে তাদের নাম কি দিলাবি আর আরব দেশে সেই সময়কালীন শাইখুল ইসলাম আবদুল্লাহ রহমতুল্ল এর দাওয়াতের কাজ চলছিল তহিদ সন্ন্যতের দাওয়াত সালাখি দাওয়াতের কাজ চলছিল এদেশ থেকে তুর্কি চলছিল। এক ইমি শক্তি আবদুল্লাহ রহমতুল্লাহ আলী মজাদ্দেদের আর এক হচ্ছে রাষ্ট্রীয় শক্তি হচ্ছে মোহাম্মদ সৌদ রহমতুল্লাহ এই যে আলে সৌদ বর্তমান যে শাসক পরিবার তাদের পূর্বপুরুষ তারাও উৎখাত করছেন আর ভারত বাংলাদেশ পাকিস্তান তখন যখন্ড ছিল সেখানে শির্কের বিরুদ্ধে আহ যে দাওয়াতি কাজ করছে তারা ইংরেজ বিরোধী তখন ইংরেজরা ওইখানে নাম দিল কি যে এরা তো ওই যে আরবের ওয়াহির ইংরেজদের দেওয়া নাম হচ্ছে বাইরের শত্রুরা এই নামটা দিল কি তহিদ সন্ন্যতের অনুসারী এবং শির মুক্ত যারা তাদের নাম দিল এটা হচ্ছে বাইরের শত্রু দিল। ঘরের শত্রু এই তুর্কিরা আর ভারত বাংলাদেশ পাকিস্তান যত সুফিরে যত মাজার পুজারী রে যত বিদাতি মিলাতি কে আমিরা তারা দেখলো যে আমাদের তো ধর্ম ব্যবসা সব গেল হ্যাঁ আরব দেশ মোহাম্মদ আবদুল হবের অনুসারী যারা রয়েছে ওই দলের এরা ওয়াহাবি এই নামটি দুই শ্রেণীর শত্রুরা দিয়েছে এক শ্রেণী হচ্ছে বাইরের কাফেররা ব্রিটিশরা আর আরেক শ্রেণী হচ্ছে মুসলিম সমাজে যারা সিরকি বেদাতি আকি দায়ী ডুবে থাকা মাজারপন্থী বিশ্বাসী পীর ধর্মে যারা বিশ্বাসী তারাই নামটি দিয়েছে তাহলে তো নামগুলি যারা দিয়েছে তারা সবাই কিন্তু গুমরা পথভ্রষ্ট নামটা দিয়েছিল হ্যাঁ মানুষের মাঝে ঘৃণা ছড়ানোর জন্য কিন্তু নামটা কত চমৎকার আল্লাহর একটি নাম হচ্ছে আল ওয়াহাব সে তার ওয়াহাবি মানে আল্লাহ আল্লাহ সুন্দর নাম পেয়ে গেলামিল্লা তুতিষ্ঠার জন্য আর শির বেদা মুক্ত থাকার জন্য বা শত্রুরা ঘরের শত্রু বাইরের শত্রু নাম দিতে চাইল খারাপ কিন্তু ওয়াহি মানে হচ্ছে রব্বানি আলেম আলেম ওয়াবি একই কথা হামদুলিল্লা তৃতীয় নাম এই যে এফানি আর জামাতিদের মদুদি আর এফানি পন্থী জামাতিদের দেওয়ার নাম হচ্ছে মাদখালী কারণ এরা শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণায় বিশ্বাসী না। বৈধ কাজ আনুগত্য করা যাবে না এ নব্য বর্তমান যুগের যারা খারেজি এবং খারেজিদের পৃষ্ঠপোষক এখয়ানি জামাতি জঙ্গি আইএসএস আল যতগুলি আছে এরকম এরা দেখল যে সৌদি আরবের বড় একজন মহাদ্দেশ মদিনা মো এবং আমাদের ওস্তাদ সময় হাদিস বিভাগে হাদিস ফ্যাকাল্টিতে তিনি পড়িয়েছেন আমরা যখন পড়ি তখন সরাসরি ওনার কাছে ক্লাস পাইনি কারণ উনি তখন অবসর পেয়ে গেছিলেন ষাট বছর বসায় রিটায়ার হয়ে গেছিলেন তবে ওনার দরসে ওনার বাড়িতে হাজির হয়েছি আওয়ালি এলাকা যেটা সে এলাকায় ওনার বাড়ি ছিল দার্সে মাঝে মধ্যে যেতাম আকিদা মানহাজের দার্স হইতো হাদিসের দার্স হইতো তার আগে তিনি একজন বড় মহাদেশ এবং স্প্কা সালাফি কোরআন সোনাত অনুসারী পাবন মহাদেশ সেই সময় জামে সালেফে যখন প্রথম প্রতিষ্ঠিত হয় বানারসে ভারতে তখন জামেসালে আরও মোদিন ইউনিভার্সিটি তিনজন শিক্ষক পাঠানো ছিল তার একজন ছিলেন শেখ রবি বিন হাদি আলমদ খালি হাফিজ্লাহ শেখ বিরুদ্ধে কলম ধরে মুখো সন্মোচন করেছেন আর গায়ের জ্বালা বরদাস্ত হইল না তখন এরা কি নাম দিল যারাই এই সালাফি আহ যারা এই সন্ন্যার চর্চা করে যারা কোরআন সন্ন্যার দাওয়াত দেয় যারা জামায়াতের পক্ষ থেকে আর যতগুলি খারেজি আছে খারেজি চরমপন্থী জঙ্গিদের পক্ষ থেকে কিছু মূর্খ আহলেদিস আছে তার মধ্যে এই শিক্ষক যার কথা বলছে নাম আহলেদিস আহলেদিস মানার শিক্ষক কিন্তু এ হচ্ছে জঙ্গি তারা হচ্ছে জালেম তারা হচ্ছে জাহালেম তো আশা করি বুঝতে পেরেছে এই তিনটি গুমরা দল তিনটি গাল দিয়েছে আর এই তিনটি দলের মধ্যে জালেম রয়েছে আর রয়েছে জালেম রয়েছে जेल रही आलमी भलो भाविक दान कर दरबार दखलारह যার তার সাথে বসে নেতাদের সাথে বসে সেলফি তুলে একসাথে তাদের সাথে এফতার করে কোনো সালাফি আহ আলমকে দেখেছেন যে তাদের সাথে তাদের ছবি আছে সাথে দেখেছেন ডক্টর আবদুল রহমতুল্লাহ আল এর ছবি দেখেছেন কোনোদিন যে তাদের সাথে ছবি তুলে বসে একসাথে এফতার করছেন হ্যাঁ এগুলো করেছেন না না না কখনো করেননি সালাফি আলম এগুলো করতে যাবেন না আর যদি কেউ করে তো সেটা দলিল নাই সেটা দরিদ্র নাই কার্যক্রম যদি কেউ হয় তাহলে মনে রাখবেন যে যারা কোরআন অনুসারী কোরআন স্পষ্ট সালাফি সালাফিম তাই স্পষ্ট করে এবং তারা জানে যে সরকারের পাপের কারণে তাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলে দেশে শান্তি কায় হবে না অশান্তি বেড়ে যাবে যাতে নিরাপত্তা ছিনিয়ে নেবে এবং কাফেরা এটাই চাই। এই জন্যই তারা বলে যে ফাসেক শাসক হইলেও গুনাগার হইলেও পাপি হইলেও তাদের দেখলে তোমার কাছে বুরহান দলিল থাকতে হবে আর তারপরে এই নয় যে যদিও স্পষ্ট কাফির হয়ে যায় এত স্পষ্ট কাফির নয় তারপর যদি হয়ে যায় তারপরও ক্ষমতা আছে কি না এর চাইতে ভালো অবস্থা তৈরি কর এইটাও দেখতে হবে আল্লাহ রব্ল আলমের যেন এসব বিষয়গুলো বিষয়গুলি বুঝার দান করেন এবং আবার বলছি যারা মদখালী বলে গেল দেয় তারা হয় মূর্খ জাহেল আর না হলে জালেম যাদের কথা বললাম এদের কথা বলে হল আর যারা ওহাবি বলে গেল দেয় घर दुश्मन शिर्की आकी लोक और ना हाइर दुश्मन आपनारदीना सारा আর যারা মৌলি বলি দেয় তাদের কথা বললাম আল্লাহ রব আল যেন আমাদের এই কথাগুলির মাধ্যমে মানব সংশোধনে তফিক দান করেন এবং ইসলাম হচ্ছে মধ্যম পন্থা আল্লাহ যেন মধ্যম পন্থা গ্রহণের এবং অনুসরণের তৌফিক দান করেন মধ্যম উপর আল্লাহ যেন অটলতা দান করেন্লাহ